জাবির রদিল্লাহ তু আল্লাহ সূত্রে নবী সাল্লাহ আলসালাম হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেন কাব ইবনু আশ্রফকে হত্যা করার দায়িত্ব কে নেবে তখন মোহাম্মদ ইবনু মাসলামাহ রদিল্লাহ তু আল্লাহ বললেন আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ মোহাম্মদ ইবনু মাসালামা নু বললেন তবে আমাকে অনুমতি দিন আমি যেন তাকে কিছু বলি তিনি বললেন আমি অনুমতি দিলাম